আবায়া ইবনুর রিফায়াহ রহমাতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি জুমার সালাতে যাবার কালে আবু আপস রাজিয়াল্লাহ ত আলাহ্নের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে যার দুপা আল্লাহর পথে ধুলি দূষরিত হয় আল্লাহ তার জন্য জাহার নাম হারাম করে দেন